ইক্রিমা রহমতুল্লাহ আলাহী হতে বর্ণিত তিনি বলেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালাহু আমাকে ও তার ছেলে আলী রহমতুল্লাহ আলহীকে বললেন তোমরা উভয়ই আবু সাঈদ রাজিয়াল্লাহ তালাহু এর নিকট যাও এবং তার হতে হাদিস শুনে আসো আমরা গেলাম তখন তিনি এক বাগানে কাজ করছেন তিনি আমাদেরকে দেখে চাদরে হাটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন শেষ পর্যায়ে তিনি মসজিদে নববী নির্মাণ আলোচনায় আসলেন তিনি বললেন আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার রাজিয়াল্লাহু তালনু দু দুটো করে কাঁচা ইট বহন করছিলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম তা দেখে তার দেহ হতে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন আম্মারের জন্য আফসোস তাকে বিদ্রোহী দল হত্যা করবে সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা তাকে আহ্বান করবে জাহান্নামের দিকে আবু সাইদ রাজিয়াল্লাহ তালনু বলেন তখন আম্মার রদিয়াল্লাহ তালনু বললেন আমি ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি